সং আতিমিন من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادية له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّةُ قَاطِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا suta ko raabba ku mulla qatam min na waida naā hidti uā holaqa min ha sau jaha wabatha min وَبَصَّ مِنْهُما رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا Ya ayyuhalladina mantaqu la ha waqu loqalang sadida Yusnilakum aamaalakum wayagu fila kung dunoobaku Wa may yutiilla ha wara so lahoo faqadfaasa fasan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 وَكُلُّ بِدْعَةٍ ضَلالَةٌ وَكُلُّ ضَلالَةٍ فِي النَّارِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ কম সাইল ইবরহীমওয়ালা আলি ইবরিম ইন্ন কহমিদম জাহ বারিক মোহাম্মদ আল আলি মোহাম্মদ কাম আবা রাক্তালা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইননা ক হামিদুম মাজীদ বগুড়া জেলার শাহজানপুর উপজেলার অন্তর্গত চোপিনগর পশ্চিমপাড়া আহলে হাদিদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলত্ময় বরকতময় তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কেরাম সম্মানিত আইমাই মাসাজিদ অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মোহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ রে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আল আমাদেরকে সলাতলাচরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামাই কারামদের নিকট থেকে कनकने शीतर मध्य महान रबुल आलमीन के अत्यंत सबर सुरान सुन्ना कथा बार्ता बोलार तौफिक दिए সে মহান রব আলিনের শোকর আদায় করি সকলে বলি সম্মানিত ভাই ও আসলে অনেক হয়েছে এবং আজকে শীত একটু অন্য দিনের তুলনায় একটু বেশি আজকে কম জি আলহামদুলিল্লাহ ভাই বলতেছেন আজকে নাকি কম জি আলহামদুলিল্লাহ তো তুলনামূলক এখন শীতকাল শীত তো থাকবেই তো আলহামদুলিল্লাহ এই শীতের মধ্যে আমরা আর বেশি দীর্ঘ সময় আলোচনা না করে অল্প সময়ের মধ্যে আমরা কিছু কথাবার্তা কোরআন সুন্না থেকে বলে শেষ করার চেষ্টা করবো ইনশাল এই আমার ভাই প্রতি অনুরোধ একটু কষ্ট করে অল্প সময়ে সবরের সাথে ধৈর্য ধরে একটু বসার চেষ্টা করব। তৌফিক দান করুন সকলে আমার সম্মানিতা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করবো কাসবিল হালাল ফি দাউএ কোরআন এবং সুন্না কোরআন এবং সুননার আলোকে হালাল উপার্জন হালাল ইনকামের গুরুত্ব এই বিষয়টি সম্পর্কে কোরআন সুন্না থেকে দু একটি কথাবার্তা বলেই আমরা আজকের ইসলামী সম্মেলন সমাপ্ত করব ইনশা আল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের একমাত্র রব আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কি হই বলেন তো আল্লাহ যদি হয় আমাদের রব আমরা আল্লাহর কি গোলাপ রব হলো মালিক যিনি রব তিনি হলেন আমাদের কথা বলেন না দেখি শীতে কথা বন্ধ হয়ে গেছে নাকি যিনি হলেন রব রব মানে কিপালক মানে যিনি আমাদের মালিক তিনি হলেন আমাদের রব তো মালিক হলে আমরা হলাম মালিকের গোলাম আমরা হলাম মালিকের বান্দা বান্দি যিনি রব এই রব যিনি হন মালিক যিনি হন মালিকের অনেকগুলো রুববিতের পরিচয় রুববিয়ের ক্ষমতা রুববিতের দায়িত্ব আল্লাহ রবুল্লাহ আলমীন নিজে গ্রহণ করেছে তন্মধ্যে একটা পরিচয় হলো আল্লাহ রবুল্লা আলমিন রাজাক আল্লাপাকের অনেকগুলো সিফাতি নামের মধ্য থেকে একটা নাম হল তিনি আল্লাপাক না তিনি এমন রাজ্ক জুল কৌতিল মাতিন তিনি কঠিন শক্তিশালী মজবুত ক্ষমতার অধিকারী তিনি একমাত্র রাজাক তিনি সমস্ত মখলুকাতের তিনি সরবরাহ করে থাকেন সুহান আল্লাহ যেই মখলুকের জন্য যে ধরনের রিজিকের দরকার আল্লাহ রব্বুল আলমিন সেই মখলুকের জন্য সেই ধরনের রিজিকের ব্যবস্থা করে থাকেন সুহান আল্লাহ এই জন্য তার রুবের পরিচয় দিতে গিয়ে আল্লাপাক একটি গুরুত্বপূর্ণ পরিচয় আল্লাপাক তুলে ধরেছেন বলেন যিনি তোমাদের রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানার মতো আরামদায়ক বানিয়ে দিয়েছেন সুহান তিনি আসমানটাকে তোমাদের জন্য জমিনের মধ্য থেকে তোমাদের জন্য রিজিক বের করে নিয়ে আসেন যে রিজিক দারণ করে থাকো আল্লাপের একটা গুরুত্বপূর্ণ বের করে নিয়ে আসেন সোহান আল্লাহ তাহলে বান্দার রিজিক দাতাকে একমাত্র আল্লাহ বান্দার রিজিক দাতাকে একমাত্র থাকতে হবে الله رب العالمين سارا আর کنو رزيق داتا اما دير <تصفح> ناين ایک بطر رزيق داتا هلين الله رب العالمين شای الله رب العالمين اچھا کن لے رزيق شن پروشاریتو قدتے پارن ابار اچھا کن لے شن پروشاریتو قدتے پارن اللہ پاک قرآن کرمه اون ایک زگا بولسن اِنَّ আল্লাহ রবীন্দন তোমাদের জন্য আল্লাহ রেকুচিত আল্লাহ পাক রিজিককে সম্প্রসারিত করেন রিজিককে কে আল্লাপাক সংকুচিত করে দিতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হাতে রিজিকের নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশ পাওয়ার संकुचित कमे रिजिक्रल्लाब्बुल आलमीन छाड़ा अन्द्र रिजिक बाड़ान दआ कर का का बाबार ग एकम्रल्लाब आलमीन का कारो का रिजिक छावा যায় না আল্লাহ রসুল সালাম সবসময় দোয়া করতেন এবং হে আল্লাহ আমি আপনার কাছে চাই আল্লাহদা এক নম্বরে হেদায়েত। আপনার ভয় তিন নম্বরে ওয়াল সম্প্রসারিত অবাব আমি আপনার কাছে নবী সালাম দোয়া শিখিয়েছেন আল্লাহ বি এবং আমাকে অবাদ মুক্ত করে দাও যেন আমি অন্যের কাছ থেকে হাত পাইতে না হয় অন্যের কাছে চাইতে না হয় তিনি যখন মা এমজম পানি পান করতেন তখন আল্লাহ রবাহিনের কাছে তিনটা জিনিসের জন্য দোয়া করতেন কারণ মা পানি যখন পান করা হয় কোন দোয়া করলে আল্লা আলমিন সেই দোয়া কবুল করেন সুহান এই জন্য আব্দুল্লাহ বলতেন نافعا বলতেন আল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী যে আলম টা আমাকে দুনিয়াতে ফিবে আখরাতে উপকার দিবে সংকুচিত করবেন না এবং সমস্ত রোগ ব্যি থেকে আমাকে সেফা দান করুন তিনটা জিনিসের দোয়া করতেন একটা উপকারী এলেন একটা প্রসারিত প্রশস্ত রিজিক আরেকটা হলো সমস্ত রোগ থেকে মুক্তি আল্লাপাক যদি কোনো মানুষকে তিনটা জিনিস দেন উপকারী জ্ঞান দেন অবাব মুক্ত প্রশস্ত রিজিক আল্লাপাক দেন এবং রোগ ব্যি থেকে মুক্ত থাকেন তে এই ব্যক্তির আর কোনো কিছুর দরকার হয় না এই তিনটা জিনিস কোনো মানুষের থাকলে তাহলে এই তিন জিনিসের একটা জিনিস হল রিস্নওয় কারণ বান্দা যদি রিজিকে কষ্ট করে বান্দা দিকে দাবিত হওয়ার সম্ভাবনা আছে। দিকে দাবিত হওয়ার সম্ভাবনা আছে। বান্দা হারা হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। দারিদ্রতা এমন এক জিনিস যেই জিনিস মানুষকে কুফুরির নিকটবর্তী করে দেয় কত মানুষ দেখেন আমাদের দেশেও বর্তমানে দারিদ্রতার কারণে অর্থের লোভে সম্পদের লোভে ইমান হারা হয়ে যায় অনেক গরিব মানুষ টাকা পয়সা দিয়ে বিদর্ভীরা মর্শিকেরা তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে অমুসলিম বানিয়ে ফেলছে তাহলে দারিদ্রতা এমন এক জিনিস যেই জিনিস মানুষকে কুফরির নিকটবর্তী করে দেয় ইমান হারা করে দিতে পারে এজন্য একজন মানুষের পৃথিবীতে রিজিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু জমিনে যত রিজিক আছে সব রিজিক চাইলে গ্রহণ করা যায় না অনেক রিজিক চোখের সামনে হাতের সামনে হাতের নাগালে কিন্তু সেই রিজিক গ্রহণ করা যাবে না আল্লাপা তিন ভাবে কোরআনে কারি নির্দেশনা দিয়েছেন একটা নির্দেশনা আল্লাহ রব আলমিন দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন আরেকটা নির্দেশনা করে বলছেন। আরেকটা নির্দেশনা আল্লাহ লক্ষ্য করে বলছেন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক সমস্ত মানুষকে বলছেন সমস্ত ইমানদারদেরকে বলছেন এমনকি শেষ পর্যন্ত সমস্ত নবীর কে আল্লাহ এই নির্দেশের বাহিরে এই নির্দেশের আওতা নম্বর আয়াত আল্লাহ রব আলীন সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন হে দুনিয়ার সমস্ত মানুষে জমিনের মধ্যে যা কিছু আছে সেগুলা থেকে তোমরা খাও যেটা হালাল এবং তৈল তৈ দুনিয়ার মানুষ জমিনে যা আছে সব খাওয়া যাবে না সব খাওয়া তোমাদের জন্য বৈধ নয় শুধুমাত্র যেগুলো হালালান আন হালাল এবং পবিত্র সেই খাবার গুলোই শুধু খাও এখানে আল্লাপাক দুইটা গুরুত্বপূর্ণ কথা বলছেন জমিনে তোমাদের জন্য অনেক খাবার আছে কিন্তু সব খাবার খাওয়া যাবে না যেটা খাইতে হবে সেটার মধ্যে দুটা গুণ থাকতে হবে একটা হলো হালাল আর একটা হলো হালাল হতে হবে সাথে সাথে সেটা তৈ্যবান হইতে হবে পবিত্র হইতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে শরীরে মূলনীতি হলো সমস্ত খাবার ততক্ষণ পর্যন্ত হালাল যতক্ষণ পর্যন্ত এটার নিষেধাজ্ঞার হারামের কোন দলিল না পাওয়া যাবে ক্ষেত্রে নীতিমালা হলো ততক্ষণ কোন এবাদত করা যাবে না যতক্ষণ এবাদতটা করার সপক্ষে কোন সহি বিশুদ্ধ দলিল পাওয়া না যাবে মানে দুটা ব্যতিক্রম এবাদতের বিষয় আর খাওয়া দাওয়ার বিষয় মহামালাতের বিষয় এই দুইটা সম্পূর্ণ বিপরীত ধর্মী জিনিস এবাদতের ক্ষেত্রে ততক্ষণ করা যাবে না যতক্ষণ না এটার দলিল পাওয়া যাবে অর্থাৎ এবাদত করতে হলে দলিল লাগে কিন্তু খাইতে হইলে দলিল লাগে না না খাইতে হইলে দলিল লাগে কথাটা বুঝতে পারছি যে খাইতে হলে দলিল লাগবে না যদি কেউ বলে যে তুমি যে বাত খাইতেছ বাদ খাওয়ার দলিল কই পাইছে বাদ খাওয়ার কথা আছে যে তোমাদের জন্য বাদ খাওয়া হালাল করা হইলো এরকম কোন আয়াত আছে তোমাদের জন্য এই সবজি এটা তরুণ আমরা খাই এগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে এরকম কোন কথা আছে নাই শুধুমাত্র যে কয়টা জিনিস আল্লাহ রবাহিন হারাম করেছেন শুধু ওই হারাম কয়টা জিনিসের বর্ণনা আছে হালালগুলোর গুলোর বর্ণনা এই ক্ষেত্রে নীতিমালা হলো সব হালাল কারণ আল্লাহ পাক আমাদেরকে বলে জমিনের মধ্যে যা কিছু আছে বান্দার সবকিছু আমি তোমাদের জন্য বানাইছি সোহান আল্লাহ সবকিছু আল্লাহ রব আল আমাদের জন্য বানাইছেন তাহলে সবকিছু আমাদের জন্য হালাল যেগুলো হারাম সেগুলো আল্লাপাক নির্দিষ্ট করে দিয়েছেন তাহলে যেগুলো হারাম নয় সেগুলার নাম হল কি হালাল যেগুলোকে আল্লাপাক হারাম করেন নাই আল্লাহ রসুল সাল্লা ইসলাম হারাম করেন নাই সেগুলো নাম হল হালাল আবার পাশাপাশি আল্লাপাক বলছেন তৈ শুধু হালাল হলে হবে না ওই খাবারটা ওই পানীয়টা সাথে হইতে হবে। পবিত্র হবে। অপবিত্র কোন খাবার তোমাদের জন্য হালাল নয় তাহলে সুদের টাকা দিয়ে কোনো হালাল খাবার কিনে আনল সুদের টাকা কিন্তু কিনছে কি খাবারটা হালাল সুদের টাকা দিয়ে আপেল কমলা আঙ্গুর বেদানা ফল বুল কিনে আনল এই খাবারটা খাওয়া যাবে এই জন্য ওটা হালাল হয়েছে কিন্তু তৈ্যবান হয়নি আল্লাফা কোরআন বলছেন ইমানদারদের জন্য সমস্ত খাবারকে হালাল করা হইল সমস্ত খাবার ইমানদারের জন্য হালাল আমরা ধূমপান করি সিগারেট খাই এটাকে তৈ্যবাত না খাবাইস। এটা খাবাইস। বুঝছি এটা খাবাইস। কারণ এটা কোনটে বসে খায় আমরা দেখছি নাকি কি টয়লেটে আমাদেরকে দেখা দেখা খায় এবার কথা বলে না তো জানলেন কেমনে ধারণা করে কথা বলা ঠিক আছে কিন্তু দিন টয়লেটে গিয়ে দেখবেন না কমলার চামড়া পড়ে গেছে যে কমলা খাইছে বসে বসে কমলার খোসাটা টয়লেটে পড়ে আছে আপেলের চামড়া পড়ে আছে টয়লেটে বসে খায় যেই খাবার মমিন টয়লেটে বসেও খাইতে পারে মানুষ টয়লেটে বসেও খায় ওই খাবারটা তৈরি বাত না ওই খাবারটা খাবাইস। আল্লাপাক ইমানদারের জন্য খাবার খাবারকে হারাম করে দিয়েছেন এই জন্য ধূমফান ইমানদারের জন্য কি হারাম কবিরা গুণা আর এটার মধ্যে সমস্ত ক্ষতিকর দিক উপকারের কোনো দিক আর যেই জিনিস ক্ষতিকর এই জিনিস সকল মানুষের জন্য এটা হারাম এটার মধ্যে কোনো উপকারিতা নেই আমি যে কথাটা বলতেছিলাম আল্লাপাক হালাল করেছেন খেতে বলছেন হালাল এবং তৈজেবাহ শুধু হালাল হইলে হবে না পাশাপাশি এটা এর পাশাপাশি আল্লাপাকে খতুয়াতে শৈতান খবরদার শৈতানের পদাঙ্ক শানের খতুয়া অনুসরণ করিও না এত্তবা করিও না শয়তানের পদক্ষেপ করিও না এখন হালাল খাবারের সাথে হালাল কোন কাজ করতে যাবেন দেখবেন এই হালাল কাজটার ভিতরে অসংখ্য হারাম ঢুকে বসে থাকে চতুর্দিক থেকে বিভিন্ন দিক থেকে আপনার হারামের রাস্তা শতান যাতে কোন অবস্থায় হারামের দিকে হারাম খাবারের দিকে দিতে না পারে এই যে আল্লাহ পাক সতর্ক করে বলছেন ওয়ালা তত্তাব খবরদার শয়তানের পদাঙ্কর শৈতান তোমাদেরকে হালালের উপরে কামত থাকতে দিবে না শয়তান তোমাদেরকে হারাম খাওয়াই ছাড়বে এই নির্দেশনাটা আল্লাহ রবাহ আলমিন সমস্ত মানুষকে লক্ষ্য করে দিয়েছেন এরপরে আল্লাহ রবাহ আলমিন শুধু ইমানদারদেরকে লক্ষ্য করে ওই নির্দেশটা দিয়েছেন সুরালার একশো আল্লাহ রানো কুলুমিন আল্লাহর আলমিন পবিত্র খাবারগুলো খাও করুন তোমা হ যদি একমাত্র আল্লাহ রব্লা আলমিনের গোলামী কর ইবাদত করো ওই হালাল খাবার খেয়ে খাবার খেয়ে আল্লাহ রবিনের শুকর গুজার করো আল্লাহ আল্লাপাক শুকর আদায় করো। হালাল খাবার কর্লা আদায় করো। তাহলে এখানে আল্লাপাক শুধু ইমানদারদেরকে নির্দিষ্ট করে আল্লাপাক হালাল খাবার খেতে বলছেন আবার সমস্ত নবির করো নবগতের দায়িত্ব পালন করো সোরাল মেনুনের একান্ন নম্বর আয়াত তোমরাও হালাল খাবার খাও পবিত্র খাবার খাও ওয়া আমালো সলিহা এবং বেশি বেশি আমলের সালেহ কর অর্থাৎ হালাল খাবারের সাথে আমলের একটা গভীর সম্পর্ক আছে জীবন যাপন করেন নিজেদের একটা নির্দিষ্ট ফেসা হালাল ফেসা অবলম্বন করে সমস্ত নবীরা তাদের জীবন নির্বাহ করতেন আদম আলাহি সালাম কৃষক ছিলেন নুর আলাইসালাম তার একটা পেশা ছিল হালাল পেশা তিনি কাপড় সেলাই করতেন ইদ্রিস তেল ছিলেন কাপড় সেলাই করতেন কোন কোন নবী দাউদ আলহিসাম লোহার সরঞ্জামাতি বানাইতেন কোনো কোন নবীর মেষ সরাইতেন এক একজন নবীর এক একটা নির্দিষ্ট পেশা অবলম্বন করে তারা তাদের জীবন নির্বাহ করতেন কারণ নবুতের দায়িত্ব পালন করতে হইলেও আগে হালাল পেশা নিশ্চিত করা বলছেন ও সালে হা আমলে সালে কর কারণ হালাল খাবার না হলে আল্লাহ রব আলমিন কোন আমল কবুল করেন না নবী সাল সাল্লাম স্পষ্ট করে বলছেন ان الله تعالى طيب لا يقبل الا طيبا الله رب العالمين पवित्र الله رب العالمين কোন হালাল বখকনকারী ব্যক্তি ছাড়া আর কারো ইবাদত আল্লাহ কবুল করেন না و الله امر المرسالين كما امر ابي المؤمنين আল্লাহ রব আলমিন এই নির্দেশটা যেমন মুমিনদেরকে দিয়েছেন তেমন একইভাবে সমস্ত দিয়েছেন। এরপরে নবী সালাম সফর এমন এক ব্যক্তির বর্ণনা দিলেন যে লোক দীর্ঘ সফর লম্বা সফর করে আসলেন আশ আসা আকবর এই লোকটার পুরা শরীর দুলায় মলিন হয়ে গেল কাছে দোয়া করলেই লোকটার দোয়া আল্লাহর আলমিন কবল করবেন এমন অবস্থা লোকটা হে ইলাসামা এমন অবস্থা লোকটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দিকে দুই হাত তুলতেছে আর বলতেছে আরও দোয়া করতেছে আল্লাহ রসুল মানুষটার দোয়া কবুল করবেন মালবাসহ হারামন বাহ হার মানুষটার লেবাস হারাম তার পোশাক গুলো হারামিন কে দ্বারা কিনা তার খাবারগুলো হারাম তার গেজা হারাম এই ব্যক্তির দোয়া আল্লাহর কেমন করে কবল করতে পারেন আল্লাহ লোকটা দোয়া কবলের পৌঁছার পরেও আল্লাহরবল আলমিন লোকটার দোয়া কবুল করেন না কারণ লোকটার খাবার হালাল্লাহ গেজা হালাল্লাহ লোকটার পোশাক হালাল্লাহ হালাল উপার্জনের দ্বারা লোকটা জীবন নির্বাহ করে না তাহলে আমল কবল হওয়ার জন্য আমলের সহলে গ্রহণযোগ্য হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো রিজিক হালাল হওয়া রিজিক হালাল রিজিক নিশ্চিত করা আমার বাড়িরা এবং বটেরা আজকে আমাদের বড় সমস্যা হালাল রিজিক আমরা নিশ্চিত করতে পারিনি এবং এমন অবস্থায় পৌঁছেছি হালাল হারামের কোনো যাচাই বাছাই না। আল্লাহ এমন এক সময় আসবে এমন একটা অবস্থা আসবে আমার উম্মত হালাল গ্রহণ করতেছে নাকি হারাম গ্রহণ করতেছে এটার মধ্যে কোন যাচাই করবে না যেখান থেকে পাবে সেখান থেকে শুধু টাকা গ্রহণ করতে থাকবে সম্পদ গ্রহণ করতে থাকবে কিন্তু এই এই হালাল নাকি হারাম, আমার করবে ওই সময়টা এখন আমাদের কাছে চলে আসছে হিসাব নিলে দেখা যাবে সমাজে খুব কম মানুষ বিরল মানুষ পাওয়া যাবে যার পরিপূর্ণ সব ইনকাম গুলো হালাল मानुष्ठ खुजे पावा हालाल उपार्जन चले दिन दिन संख्या कमे जा बन केल जोटुकु करील जल्लाहर का ग्रहण जोग्य है कबुल है हार्मार आगे रिजिप्ट हालाल कर হালাল উপার্জন নি না হারাম বলেন তো নবীওয়ালা কাজ অনেক নবী কৃষি কাজ করে জীবন নির্বাহ করেছেন কিন্তু কৃষিকাজ যখন আমরা করবো হালাল কাজ করব। এর মধ্যেও কিন্তু হারামের সম্ভাবনা আচ্ছা কি হারামের সম্ভাবনা আছে কৃষি কাজ করার সময় খেয়াল রাখতে হবে যে জিনিস খাওয়া হারাম যে জিনিস ব্যবহার করা হারাম ওই জিনিসের চাষাবাদ করাও হারাম কৃষিকাজ কিন্তু এমন চাষাবাদ করলাম যে জিনিসটা মানুষের জন্য খাওয়া হারাম আমি সেই কৃষিকাজ করে বসে থাকলাম এরকম কৃষিকাজ কি বলেন তো দুই একটা তামাক খাওয়া নাকি তামাক খাওয়া হারাম যে জিনিস খাওয়া হারাম ওই জিনিসের চাষাবাদ করা ওই জিনিসের ব্যবসা করাও হারাম অনেক ভাই দোকানের মধ্যে সব হালাল জিনিস বিক্রি করে পাশাপাশি সিগারেট বিক্রি করে এরকম ভাই আছে না সিগারেট বিক্রি না করলে দোকান চলে না শুধু হালাল জিনিস দিয়ে দোকান চলে না এজন্য জন্য হারাম জিনিসটা বিক্রি করে তাহলে কৃষিকাজ হালাল কিন্তু যদি কোন হারাম জিনিসের কৃষিকাজ করে হারাম জিনিসের চাষাবাদ করে ওই কৃষিকাজ ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যায় কৃষিকাজ করেও লোকটার ইনকাম হালাল না যারা কৃষিকাজ করবে হালাল ভাবে এরা আদব আলহিসের সাথে জান্নাতে থাকবে সোহান আল্লাহ কারণ আদব আলহিস কৃষক নবী ছিলেন কৃষি কাজ তার পেশা ছিল আল্লাপাক কৃষকদেরকে এত মহাব্বত করেন এত পছন্দ করেন জান্নাতের ভিতরে আল্লাপাক কৃষকদেরকে জিজ্ঞাসা করবেন যে আমার বা দ্বারা জান্নাতে কি সব নিয়ামত পাইছো। জান্নাতেরা বল আব্বুল আলমিনাজ করতাম আজকে জান্নাতের ভিতরে কোন কৃষি কাজ নাই ভালো লাগতেছে না কৃষি কাজটা করতে পারলে আমাদের কাছে আরো ভালো লাগত। আল্লাহ রবীন্দ্র জান্নাতের ভিতরেও কৃষকদের জন্য কৃষিকাজের ব্যবস্থা করে দিবেন ভিতরেও কৃষি কাজ করবে এক দিক থেকে ফসল লাগাবে আরেক দিকে ফসল ফেঁকে যাবে অপেক্ষা করা লাগবে না সাথে সাথে ফসল লাগাবে আর ফাঁকবে জান্নাতের ভিতরে আনন্দের কৃষিকাজ সোহান আল্লাহ তাহলে কৃষকদের এত ফজিল আল্লাহ রসুল মামিন মুসলিম কোন মুসলিম যখন কোন শস্য কোনো ফসল জমিনে লাগায় অথবা কোন গাছ লাগায় আল্লাহ রবিন তার এই খাওয়াটাকে ওই পশু ফাঁকি মানুষের খাওয়াটাকে তার জন্য সদাকা হিসাবে নির্ধারণ করে দেন সোহান আল্লাহ খেয়াল রাখতে হবে কোন হারাম জিনিসের কৃষিকাজ করা যাবে না দু নম্বরে খেয়াল রাখতে হবে জমির আদান প্রদানের ক্ষেত্রে জমি বর্গা দেওয়ার ক্ষেত্রে जमिर चुक्त क्षेत्र जमीन चाषाबर नीति मेला रक्षा दी अपना बर्गा ख्याल रखते झुलुम जान जार का से बर्गा झुलुम कराना जमिर फसल अर्धेक अर्धे नहीं जा যে অংশটা ভালো হয়েছে সেই অংশটা মালিক নিয়ে গেল যে অংশটার মধ্যে ফসল ভালো হয় নাই ওই অংশটা অংশটাশীকে দিয়ে দিল কৃষককে দিয়ে দিল এই কৃষিকাজও হালাল হয় নাই জুলুম করা হয়েছে আরেকজনের উপরে কোনো ব্যক্তিকে জমি বন্ধকের ভিত্তিতে যেই বন্ধকের নীতিমেলার শরীয়ত সমর্থন করে না এইরকম বন্ধকের ভিত্তিতে জমি নিয়ে চাষাবাদ করলো ওই জমির ফসল তার হালাল হয় নাই আপনাদের দেশে বন্ধকের যে হাজার টাকা দিলেন জমিটা আপনাকে দিয়ে দিলাম যতদিন আমি দশ টাকা দিতে না পারবো এতদিন জমিটার ফসল রূপে আপনি খাইতে থাকবেন ज हालालत हाल कृषिकारमी गाँसबाद कर এই জমিগুলো বৈধভাবে ভাবে পেয়েছেন নাকি অবৈধভাবে পেয়েছেন অর্থাৎ এই জমিগুলো এখানে কোন ফুফুর হক কোন জেঠার হক আছে কিনা কোন বনের তাদের হকগুলো গুলো যথাযথ দেওয়া হয়েছে কিনা নাকি অন্যের জমি অন্যের হক আমার জমির ভিতরে রয়ে গেছে এটা খেয়াল করতে হবে যদি আরেকজনের হক আমার ভিতরে যদি এক কাঠাও থাকে এক শতাংশও থাকে আমার যত জমিন আছে কোন জমিনের ফসল আমার জন্য বৈধ না কৃষিকাজ হালাল ভালো কাজ কিন্তু জমিগুলো আগে হালাল হতে হবে জমির মধ্যে যদি বেজাল থাকে আমার বনের জমি দিলাম না ফুফুর জমি দিলাম না চাষার জমি দিলাম না পাক যেই পদ্ধতিতে ফারাইজের বিধান করেছেন জাগা জমিন বন্টনের নীতিমালা আল্লাপাক দিয়েছেন সেই পদ্ধতিতে আল্লাহর বিধান অনুযায়ী জাগা জমিন সঠিক ভাবে বন্টন করে দিতে হবে বন্টন না করে দিয়ে আমার ভিতরে রেখে দিয়ে আমি যত চাষাবাদ করব আমার জমির ফসল আমার জন্য হালাল না বৈধ না ফসলগুলো হালাল হয়তো জমিতে কিন্তু ফসলগুলো তৈবান হয়নি কারণ জমিটা হালাল না আর কার হক যদি জাগা জমিন যদি আমার মধ্যে থেকে যায় আমি যত নামাজি যত দিনদার হই আমার জন্য আল্লাপ জাহান নামের ব্যবস্থা করে রেখেছেন কোন ব্যক্তি যদি আমি আল্লাহর দা বিধান, আমি আল্লাহর দাবা বন্টন পদ্ধতি মেনে নিতে না পারে যদি এই পদ্ধতি অনুসারে জাগা জমিন বন্টন না করে তাহলে আল্লাপাক বলছেন সুতরাং এইরকম জাগা জমিন যদি কারো কাছে থেকে যায় ওই জাগা থেকে উৎপাদিত ধান ফসল খেত খাবার কোনো কিছু আমার জন্য বৈধ না আমার ইনকাম হালাল্লা খাওয়া করতে গিয়ে জমির আইল কেটে আরেকজনের জমি আমার জমির ভিতরে ঢুকাইছে কিনা আয় কেটা বুঝেন জমির আইল কেটে আরেকজনের জমি খাপ, হাত জমির আয়াল কেটে আরেকজনের জমির অংশ আমার ভিতরে ঢুকে ফেলছি বাস আমার এখানে যা উৎপাদন হবে ফসল এগুলো হারাম আমার উপার্জন হারাম হয়ে গেছে জমিতে ফসল উৎপাদনের জন্য সার কিনে আনছি দোকান থেকে ওষুধ কিনে এনেছি দোকান থেকে এক থেকে সেচের ব্যবস্থা করেছি আরেক জায়গা থেকে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার ব্যবস্থা করেছি এদের টাকা গুলো সঠিক ভাবে দিই নেই এরকম মানুষও আছে সার আনছে দোকান থেকে সারের টাকা দে না টাকা দেয় তারপর আপনার পানি নিচ্ছে ফসল হালাল হয়নি কারণ এই চাষাবাদের ভিতরে গন্ডগোল রয়ে গেছে আরেকজনের হক ঠিকভাবে দেওয়া হয় নাই জমির ফসল কাটার জন্য মজুরি নিয়োগ দেওয়া হয়েছে আপনার কৃষিকাজ এগুলো হালাল হয় নাই এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবি বান্দা খবরদার কৃষিকাজের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে যে আমার এই পেশা আমার এই ইনকাম হালাল হচ্ছে কিনা একইভাবে বিভিন্ন শিল্পের মাধ্যমে উপার্জন শিল্পের মাধ্যমে উপার্জন এটা হালাল একটা উপার্জন চুল কাটা এটাকে জায়জ না হারাম চুল কাটার পেছা সেলুনের ব্যবসা করলেন সেলুনের দোকান দিচ্ছেন হালাল নাকি হারাম কথা না হালাল কিন্তু এই হালালের এই হারামের কাজে সহযোগিতা করতেছেন এর মাধ্যমে আপনি যত ইনকাম করবেন আপনার ইনকাম হারাম আপনার ইনকাম হালাল হবে না কিন্তু যদি শুধু আপনি সুন্নত পদ্ধতিতে চুল কাটেন তাহলে আপনার ইনকামটা বৈধ হালাল ইনকাম মুখ্যমন্ত্রী আলহামদুলিল্লাহ কত সেলুনের দোকান হজাকারীরা সেখানে মাথা চুল কাটতে হয় মাথা মুন্ডন করতে হয় তারা শুধু এই কাজটাই করেন এদের পেশা এদের এই ইনকাম শতভাগ হালাল কিন্তু আপনি আমাদের দেশে সেলুন দিলেন সেলুনের চুল কাটেন ইহুদিদের খ্রিস্টানদের স্টাইলে এই চুল কাটার উপার্জন হারাম আবার সজ্জার জন্য নারীদের ব্রো প্লাগ করলেন হারাম আল্লাহর লাল অবসিত হবে সেখানে আপনি নারীদের পর্চলা লাগাইলেন নারীদের শরীরে উল্কি আঁকলেন हराम लाल हाल हाल क्या असंख्य हराम लुकायित उत्पादन करते जिन ग আপনার ফ্যাক্টরিতে প্যান্ট বানাইতেছেন যে প্যান্ট গুলা লম্বা করে নিচে পড়ার মতো উপযোগী করে আপনার এই উপার্জন হারাম হয়ে গেল মুশ্রিকদের অনুকরণে প্যান্ট বানাইলেন মাঝখানে একটু চিড়া সিড়া দিয়ে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে করে বানাইলেন जखार अनुसरण कर उपार्जनों हराम कर हालाल কিন্তু ব্যবসা বাণিজ্যের যদি সঠিক নীতিমেলা মেনে না চলেন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন খাওয়া হারাম যে জিনিস পান করা হারাম যে জিনিস ব্যবহার করা হারাম ওই জিনিসের ব্যবসা করাও হারাম মত পান করা যায় না হারাম এটার ব্যবসা করাও হারাম এটার ব্যবসা আল্লা হারাম যেই কাপড় গুলো ব্যবহার করা হারাম রেশমি কাপড় পুরুষের জন্য ব্যবহার করা হারাম ওই রেশমি কাপড়ের জামা কাপড়ের ব্যবসা করাও হারাম যে কাপড় পুরুষের জন্য নারীর জন্য ব্যবহার করা নাই, ব্যবসা করা, হারাম। যে জিনিস খাওয়া হারাম যে জিনিস পান করা হারাম যে জিনিস ব্যবহার করা হারাম এই জিনিসগুলোর ব্যবসা করাও হারাম খেয়াল রাখতে হবে এই নীতিমালা যে যেই জিনিস মুমিনের জন্য খাওয়া হারাম পান করা হারাম ব্যবহার করা হারাম এই জিনিসগুলোর মাধ্যমে এটাও হারাম এর মাধ্যমে ইনকাম হলে ওই ইনকামগুলো হারাম ইনকাম মানুষকে মিথ্যা বলে ব্যবসা করা যে জিনিসের খারাপ জিনিস ভালো জিনিস বলে আরাম ওজনে কম দেওয়া ভালো জিনিস দেখায় খারাপ জিনিস দিয়ে দেওয়া এই জাতীয় যত ধোকা যত প্রতারণা যত মিথ্যা এই ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে যাবে এই সব ব্যবসা বাণিজ্যের কাম হারাম হয়ে যাবে আবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি আল্লাহর হয়ে যায় হারাম আল্লাপ স্পষ্ট করে বলছেন রেজা রাতির মুমিন তো তারাই ব্যক্তির বৈশিষ্ট্য হল কোন ধরনের ব্যবসা বাণিজ্য কোন বেছা কিনা কখনো আল্লাহর জিকির থেকে না যদি কোন ব্যবসা বাণিজ্য যদি কোনো বেচা কিনা কোনো মুমিনকে যদি নামাজ থেকে গাফেল করে আল্লাহর জিকির থেকে গাফেল করে ওই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জিত ইনকাম তার জন্য হালাল না ব্যবসা করতে যায় নামাজ পড়তে পারে না ব্যবসা করতে গিয়ে না আপনার এই ব্যবসা হালাল না ইনকাম হারাম হয়ে গেছে কারণ কাস্টমার যত আসুক যত হাজার আসুক কোটি টাকা আমার সামনে বেঁচে যাক কিন্তু আমার আগে নামাজ তারপরে ব্যবসা কারণ আমার নামাজের জন্য তো ব্যবসা আল্লাহর ব্যবসা আগে আমার আল্লাহর তারপরে আমার কিন্তু দিয়ে ব্যবসা দিলে ওই বাণিজ্য হারাম হয়ে যায় অনেক বাইয়েরা আমাদের কাছে মাসালার জন্য আসে জিজ্ঞাসা করে যে এমন চাকরি পাইছি যে চাকরির কারণে নামাজ পড়া যায় না এই চাকরিও হালাল্লা এই চাকরি হারাম কারণ আমার চাকরি হইলো নামাজের জন্য যেই বাণিজ্যের মাধ্যমে আমার জামাত তরক হয় জামাতের সজাত আদায় করা যায় না নিয়মিত এবাদত করা যায় না এই ব্যবসা আমার জন্য বৈধ নয় এর মাধ্যমে যত ইনকাম হবে উপার্জন হবে হারাম এই জন্য আমার বাড়িরা এবং বোনেরা খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জনের ক্ষেত্রেও অসংখ্য এরকম হারাম মাধ্যম এর ভিতরেও ঢুকে পড়ে তখন সেটাও উপার্জনটা আমাদের জন্য হয়ে যায় হারাম ব্যবসা বাণিজ্য করতে গিয়ে পণ্য মজুত করে রাখলে ওই মজুত করা পণ্য দিয়ে যত কোটি টাকা ইনকাম করবেন সব হারাম আর মান কোন ব্যক্তি যদি চল্লিশ দিন পর্যন্ত কোন পণ্য মজুত করে রাখে বাজারে ছাড়ল না দাম বাড়ার জন্য মজুত করে রেখেছে আটকায় রেখেছে সাথে কোন ধরনের চুক্তি আর থাকে না অর্থাৎ সে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল কারণ সে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিল আল জাল কোন ব্যক্তি যদি তার পণ্য আটকায় রাখে মজুদ করে রাখে এই ব্যক্তির উপরে আল্লাহ রব্বাল আলমিনের লান হইতে থাকে আল্লাহ লাল উদ্বরসিত হয় মজুদারদের উপরে তাহলে এই মজুদারি করে যত ইনকাম করা হবে ইনকাম কি হবে হারাম হবে চাকরি বাকরির মাধ্যমে উপার্জন হালাল কিন্তু শর্ত আমার এই চাকরির মাধ্যমে যে কাজটা করা হবে ওই কাজটা হালাল কাজ হইতে হবে এমন শিল্প কারখানায় চাকরি করলাম যেই শিল্প কারখানায় হারাম জিনিস উৎপাদিত হয় আমার শ্রম দিয়ে আমার পরিশ্রম দিয়ে আমার মেধা দিয়ে হারাম প্রোডাক্টটা বাজারে যায় এখানে আমার শ্রম দেওয়া চাকরি করা আমি ইমানদারের জন্য হারামদারের কোন হারাম কাজে ব্যয় হইতে যদি ব্যয় হয় ওই চাকরির ইনকাম আমার জন্য হালাল্লাহ এমন চাকরি করলাম সারাদিন বসে বসে সুদের হিসাব নিকাশ করলাম খালি সুদের হিসাব নিকাশ সুদের মধ্য দিয়ে আমার চাকরিটা চলতে আছে আল্লাহ রসুল বলছেন সুদ খালি এক ব্যক্তির উপরে আল্লাহ বর্ষণ করে না সুদের সাথে সম্পৃক্ত সবার উপরে আল্লাহ লো আহ ও आलमीन लान चाकरी कर लाभ बसे बसे शुद्ध सूदे कागज पत्र लिखल चीजार जन बैदना सुगज लेखीठान मूल सुबसा करुष के सूद टिका दे सूदे तीन व्यवसा वणिज्य कर सूद कागज लेखिना सरसिंग कनेक्शन ना अन्न क्य कर हरान আল্লাপা কোরআনে কারি মে স্পষ্ট নীতিমালা বলে দিয়েছেন তা আলাল ওয়ালা আলাল এবং কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো খবরদার আমি আল্লাহর নাফর কাজে সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না এই চাকরি করা মানে সহযোগিতা করা সুদের মাধ্যমে উপার্জন কোন ইমানদারের জন্য হালাল উপার্জন না সুদের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করলো অনেকে বলে যে টাকা পয়সা দিয়ে ব্যবসা কর্ম কিছু কর্ম এরকম কিছু নাই জন্য একটা সুদি ব্যাংকে এক জায়গায় রেখে দিছি প্রতি মাসে মাসে কিছু লাভ হয় আমি এইটা দিয়ে চলা এটা হারাম চলা কারণ ওই সুদের মাধ্যমে যে ইনকাম আসে বা মানুষের কাছে সুদের মাধ্যমে লাগানোর মাধ্যমে যে ইনকামটা আসবে এটা হারাম কেমন হারাম মারাত্মক খারাপ তিনটা গুনার ব্যাপারে আল্লাহ রব আলিন স্থায়ী জাহান নামের কথা বলছেন আল্লাপাক কোন গুনাহের কারণে স্থায়ী জাহান নামের কথা বলার নেই কিন্তু তিনটা গুণা এত মারাত্মক এই তিনটা গুনাহের ব্যাপারে আল্লাপাক স্থায়ী জাহান নামের কথা বলছেন তর মধ্যে একটা হলো সুদ সোরাল বা দুইশত পঁচাত্তর থেকে শুরু করে দুইশ বিরাশি পর্যন্ত এই আজাদ আল্লাহ রব্লা আলমী সুদের অবস্থা বর্ণনা করেছেন সেখানে আল্লাহ রা এই সুদ খুর্ যারা সুৎ খায় এদেরকে স্থায়ীভাবে ভাবে জাহান্ন অধিবাসী করা হবে এখানে খা খুন ব্যবহার করা হয়েছে এদেরকে আল্লাপায় স্থায়ী জাহান নামের কথা বলছেন তাহলে সুদের মাধ্যমে উপার্জন এটা এত কঠিন হারাম আল্লাহ রসুল এত জঘন্য অপরাধ সুদের মাধ্যমে উপার্জন আল্লাহ রসুল মেয়েরাজের রাত্রিতে অনেকগুলো শাস্তির বর্ণনা দিচ্ছেন নবী সরাসালাম বলেন আমি মেয়রাজের রাত্রিতে এমন এক জায়গায় গেলাম जिज्ञसा कर लो मिब्रिला मानुषुलटर बीच सब्चु डुके बार विभिन्न धरण सबल मारे এই মানুষ গুলো কারা সম্পদ উপার্জন করে ওই মানুষগুলো আরেক জায়গা দিয়ে যাওয়ার সময় আল্লাহ রসুল দেখলেন একটা নদীর ভিতরে কিছু মানুষ সাঁতার কাটতেছে সাঁতার কাটতে কাটতে কিনারার দিকে আসে কিনারার মানুষটা সাতার কাটতে কিনারায় তারা ওই পাথরটা তার মাথার উপরে নিক্ষেপ করে নিক্ষেপ করার পরে এই মানুষটা আবার নদীর ওই ফেরে চলে যায় আবার সেখান থেকে সাতার কাটতে কাটতে এই আসে আবার ফেরেস তারা ফাথর নিক্ষেপ করে আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা এদের এই শাস্তি হচ্ছে কত বড় মারাত্মক অপরাধ সুদের মাধ্যমে যে সম্পদ উপার্জন এটা হারা আমিন ঘুষের মাধ্যমে উপার্জন ঘুষ তো নাকি বর্তমানে ঘুষের নাম ঘুষ নাই কয় দেন घुस नाम दा घुस ग्रहित जान नाम घुषर माधमे उपार्जन जख क्यक्ति के सरकार একটা চেয়ারে বসান একটা দায়িত্ব দেন এই দায়িত্বের জনগণ থেকে কোন টাকা নেওয়া এটার নাম কি আল্লাহ চাকরি দিয়ে ইবনুল তাকে আল্লাহ সুল সালাম দূরে এক জায়গায় পাঠাইলেন জাকাত নিয়ে আস জাকাত কালেকশন করো ওই এলাকায় সরকারি অফিসার হিসাবে জাকাত কালেকশন করতে গেলেন লোকেরা এনে এনে বিভিন্ন ধরনের হাদিয়া তাকে দেওয়া শুরু করে দিছে সহানুভূতি দেখাবে এই জন্য সবাই এনে এনে কিছু কিছু হাদিয়ে দিতেছে উনি সে জায়গা থেকে মদিনায় আসলেন মদিনা এসে জাকাত এক পাশে রাখলেন তার হাদিয়া গুলো এক পাশে রাখলেন আল্লাহ রসুল বলেন ব্যাপার কি দুটা দুই দিকে আমাকে এত পছন্দ করছে খালি হাদিয়া দিছে সোহান এত পছন্দ করছে আমার এত ভালোবাসছে আমাকে দেখেন বিশাল হাদিয়ে দিছে এগুলো আমার হাদিয়া আল্লাহ রসুল সরসারাম বললেন থেকে লোকেরা আসে তারে হাদিয়ে দিয়ে যায় কিনা লোকটা সরকারি চাকরিতে জয়েন না করে বাড়িতে বসে থাকতো বাড়িতে বসে থাকার পরে তুমি সরকারি চেহারে এই বসানোর কারণে তোমার দায়িত্ব পালনে যাতে তুমি একটু তাদের প্রতি নরম হও সহানুভূতি দেখাও কোন ধরনের তুমি দুর্নীতি করো এই জন্যই তোমাকে এই হাদিয়া দেওয়া হয়েছে এই ঘুষের মাধ্যমে যে সম্পদ উপার্জন করা হবে এই সম্পদ গুলো হারাম হারাম জাকাত না দিয়ে যে সম্পদ এই সম্পদও হারাম অনেক টাকা পয়সা আছে সঠিকভাবে জাকাত দিলাম না জমিতে অনেক ফসল উৎপাদন হয়েছে জমির ফসলের ওষুধ দিলাম না অনেক অলংকার ব্যবহার করে অলঙ্কার হালাল্লা জাকাত সঠিকভাবে আদায় করতে হবে এরপরে এই সম্পদের ভিতরে যত জনের অধিকার জড়িত প্রত্যেকের অধিকার সঠিক ভাবে হালাল নয় সবাই প্রতি ইনসাপ ক্রাইম করার মাধ্যমে যে ইনকাম সেটাই হালাল এই আমার বাইরা এবং বোনেরা আমি আর আলোচনা দীর্ঘই তো করবো না রাত অনেক হয়ে গেছে মূল কথা যেটা বলতে চেয়েছি আমরা এবাদত কম করি আর বেশি করি যতটুকু আল্লাপায় তো করব করি কিন্তু ইমান যেমন নিশ্চিত করতে হয় আমার ইমানকে যেমন বিশুদ্ধ করা জরুরি পাশাপাশি আমার গেজা, আমার খাবার আমার পোশাক আমার ইনকাম এটাকেও হালাল করা আমার জন্য জরুরি কিন্তু অনেকেই দেখা যায় যে আমরা এবাদত বন্দে করি অনেক কিন্তু ইনকাম হালাল্লাহ আমার উপার্জন হালাল আর মনে করি যে মনে হয় একবার আল্লাহর ঘরে গেলে হজ করিয়াস কয়েকবার ওমরা করিয়া মাফ হয়ে যাবে কেউ মনে করে তিন চিল্লা দিয়ে আসলে মনে হয় সব শেষ সব মাফ হয়ে গেছে এই আশা ফোষণ করে করে কত মানুষ হারাম ইনকাম করে তবা না করে দিতে হবে যে আজকে থেকে আর হারাম ইনকাম করব না দুই নম্বর মৃত্যু পর্যন্ত আর কখনো হারাম ইনকামের দিকে হাত বাড়াবো না যত সুযোগে আসুক আমার সামনে ফেরত দেওয়া সুদ খেয়েছে যাদের থেকে সুদ খেয়েছে, তাদের কাছে সুদ ফেরত দিয়ে আসতে হবে যাদের থেকে ঘুষ খেয়েছে, তাদের কাছে ঘুষ ফেরত দিয়ে আসতে হবে যাদের সম্পদ মেরে দিয়েছি তাদের সম্পদ তাদেরকে ফেরত দিয়ে আসতে হবে এখন দেখা গেল তাদের নাম ঠিকানা তো লেখে রাখি নাই তাদেরকে খুঁজে না কি করব। করবো না পাইলে আল্লাহ আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তোমার এই বান্দাবান্দিদেরকে আজকে আমি খুঁজে পাচ্ছি না তাদের আমল্লামায় এগুলোর স্বভাব তুমি পৌঁছাই দাও তবুও নিজের কাছে রাখা যাবে না এগুলো দিয়ে দিতে হবে কারণ এগুলো আমার সম্পদ না এইভাবে না আগের কথা হইল তো হজ করলে গুনা মাফ হয় তা আগে তো হজ কবল হইতে হবে কবলে যদি না তো গুনা মাফ হইব কেমনে তা এখন আমি যেই টাকা দিয়ে হজে গেলাম আমার ইনকাম হারাম তো হজ কবল হয় কেমনে সুতরাং এখানে আমার যত হজ করি একসবার ব্যাপারে। বিশেষ করে ইনকামের ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার কারণ আমার ইনকাম দ্বারা আমার স্ত্রী খাবে ছেলে খাবে পরিবার খাবে আমি জাহান্নে চলে গেলাম অন্যদেরকে খাওয়াইতে গিয়ে একটু কষ্টের মধ্যে গেলেও জীবন যাবে কিন্তু আল্লাহ রব্বাল আলমেন হালালের মধ্যে কানা রেখেছেন হালালের মধ্যে আল্লাহ পাক একটা বরকত রেখেছেন আত্মতৃপ্তি রেখেছেন এটার দ্বারা মানুষ অন্তরে যে তৃপ্তি পায়াম সেই এমন এমন বড় বড় অসুস্থতা দেখা দেয় যেগুলোর কারণে সব টাকা চলে যায় আবার টাকা না গেলেও হারাম ইনকাম করে কেউ নিজে বুক করতে পারে না এগুলো রেখে সে দুনিয়া থেকে চলে যায় অন্যরা বুক করে সেই জাহানা চলে গেছে তো এই জন্য আমি জাহার্নামে গিয়ে অন্যদেরকে বক করতে দেবো কেন এই জন্য আমার বাড়িরা এবং বোনেরা আমরা সবসময় চেষ্টা করব যে হালাল উপার্জনের উপরে ছলার হারাম উপার্জন থেকে বেঁচে থাকার আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুন